अबी सलम के बोलते सुनेमजान फजिलत बर्णना करते गे व्यक्ति रमजान मासे इमान साथ आशाय रदायब তার পূর্বের সমস্ত পাপ ক্ষমা করে দেয়া হবে সহি বোকারি তৃতীয় খণ্ড তারাবীর সালাত অধ্যায় হাতের সংখ্যা 2008। আট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 আমাদের এই আলোচনা আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি এই মহান আলোচনা এই সুন্দর আলোচনায়। আমরা দুনিয়ার যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন আমাদের সব দর্শক ভাই বোনদেরকে ওয়েলকাম করছি এই কোরআনের প্রোগ্রামে আপনাদের সবাইকে সম্মানিত ভাইরা আমরা আলোচনা করছি এবং এই আলোচনার মধ্যে দিয়ে সুরানুরের আলোচনা শেষ হয়ে যাবে নুরের আয়াত নাম্বার সিক্সটি থ্রি আমাদের আলোচনা আলোচনার আয়াতগুলো হল এরকম আল্লাহি না শানু খালি ফোনানি অঙ্কুসি বহোম হিথিন আয়ুসিবহম আদি আল ইন্সি অর্দ অং তুমাল ইমিলু ও কুলি সই ইন আলি তারা যেন সাবধান হয়ে যায় যারা আল্লাহর নবীর আদেশের যারা উল্টা করতে চায় তারা যেন সাবধান হয়ে যায় তারা বিপদের মধ্যে পড়বে আর না হয় যন্ত্রণাদায়ক আজাব গ্রেফতার করবে আর তোমরা সবাই জেনে নাও নিশ্চয়ই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে আসমান আর জমিন সবকিছুর মালিক আল্লাহ আর আল্লাহ অবশ্যই জানেন যে তোমরা কে কিসের উপরে রয়েছ আর যেদিন তারা আল্লাহ আল্লাহ সুহান প্রত্যেক জিনিস সম্পর্কে খবর রাখেন তিনি জানেন সম্মানিত দর্শক ভাই ও বোনেরা এই হলো যেখান থেকে আমরা হেদায়ত নেওয়ার চেষ্টা করবো যে আলোয় আমরা আলোকিত হওয়ার চেষ্টা করব যেটা হলো অংশের আলোচনা হল আমাদের মানতে হবে এবং নবীর ওয়ার্ডারের বাহিরে যাওয়া যাবে না আল্লাহ নবীর অনেকটা বড় ফেমাস হাদিস এবং বুখারি এবং মুসলিমের মধ্যে হাদিস এসেছে আল্লাহ নবী বলেছেন যেই ব্যক্তি এমন কোন কাজ করলো যেটা আমাদের কাছে আমাদের নিয়ম ছাড়া অন্য নিয়মে যে যে কোনো কাজ করলো ফাহু আর এটাকে গ্রহণ করা হবে না এটা গ্রহণযোগ্য নয় তার অর্থ হলো আল্লাহর নবীর পথ ছাড়া আল্লাহর মত ছাড়া অন্য পথে যে কোনো কাজ আপনি আমি করি না কেন আল্লাহ আমাদের এবাদত যেহেতু আমাদের সমস্ত জীবনী তো ইবাদত ঠিক না তাহলে যেকোনো ইবাদত যে কোনো কিছু আল্লাহ আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুইটা শর্ত আছে শুরু তো কবুল তার মধ্যে এক নম্বরে হলো কি আমল আমরা করব। যে ইবাদত আমরা করবো ফর দা শেখ অফ আল্লাহ হান্ড্রেড সাথে আল্লাহ করার জন্য আল্লাহকে খুশি করার জন্য যেন না হয় বরং এটা হতে হবে একমাত্র আল্লাহ আলা কে খুশি করার জন্য একমাত্র সুভান হুয়া তালাকে খুশি করার জন্য যদি অন্য কাউকে খুশি করার জন্য হয় আল্লাহ এটা কবুল করবেন না দেখানোর জন্য কবুল করবেন আপনি আগে আলহাজ হজরত মৌলানা লিখবেন সেজন্য হজ যাবেন আল্লাহ ইউর হাজ আল্লাহ আপনার হজকে কবুল করবেন না আপনি সালাত হোক সিয়াম হোক হাজ হোক জাকাত হোক একমাত্র রব খুশি করার জন্য আপনি করবেন এটা হলো এই এবাদত হতে হবে আল্লাহর নবীর দেখানো পথে আল্লাহর নবী যেভাবে ইবাদত করেছেন আল্লাহর নবী যেই কন্ডিশনে ইবাদত করেছেন আল্লাহর নবী যেই সিচুয়েশন ইবাদত করেছেন আল্লা কাইফিয়াতে ইবাদত করেছেন ডট থেকে থেকে শুরু শেষ পর্যন্ত আপনি হুবহু সেই ভাবে এটা আপনাকে করতে হবে যদি কোন জায়গায় একটু কমান যদি কোনো জায়গায় একটু বাড়ান আল্লাহ তা এটাকে একসেপ্ট করবেন না আর সব থেকে বড় এক্সাম্পল হলো দেখেন আল্লাহ নবী সালাতের ব্যাপারে বলছেন আমরা পাঁচ শক্ত সালাদ আদায় করা আমাদের জন্য ফরজ আল্লাহ নবী কি বলছেন তোমরা সালাত আদায় করো এখন আমরা যদি মনে করে যে না জোহরের নামাজে কিছু কমায় ফেলি কারণ কাজকামের ব্যস্ততা এত সুন্নত এত ফরজ পড়ে পারা যায় না ফরজ দুই রেখাত বানায় ফেলি হবে না नबी रह देख सुन्नत।, सुन्नत के मानते सुन्नत हलो सुन्नत विपरीत हल बेदत आल्लाबी পথ ছাড়া অন্য পথে আমরা করি কোন কিছু করে ফেলি আপনারা একটু খেয়াল করে শুনলে বুঝতে পারবেন শরীয়তের মধ্যে দুটো জিনিস আছে একটা হলো এবাদাত আর একটা হলো মহামালাত শরীয়তের এবাদত বলা হয় তাওকিফি তাউকিফি মানে হলো যে এটা লিমিটেড আল্লাহ এবং আল্লাহর রসুল পর্যন্ত লিমিটেড এরপরে নতুন কোন নিয়ম এবারের মধ্যে চালু করা যাবে না এটা নাই। কোনো অবস্থাতে এটা জায়জ হবে না এটা আমরা করতে পারব না আবার যেমন আপনি ব্যাংকিং করবেন আপনি মিডিয়া চালাবেন টেলিভিশন চালাবেন এখানে যদি এমন জিনিস অ্যাকসেপ্টেবল হবে যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল নিষেধ করেন নাই কিন্তু এবাদাতের মধ্যে কথা বললে হবে না আল্লাহর নবী নিষেধ করেন নাই করা যাবে ন ইবাদতের মধ্যে সুбут লাগবে এক্সিস্টেন্স লাগবে এভিডেন্স লাগবে এটা আমরা যারা সবাই খেয়াল করি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআআত থেকে আমাদেরকে সাবধান করেছেন এবং ইবনে মাজাহ এর फेमस হাদিস আমরা সবাই জানি ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়াহ হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন যলালা এবং আদর্শ হিসেবে আইডিয়লজি হিসেবে রসুল আল্হীবন আদর্শ হলো সর্বশ্রেষ্ঠ জীবন আদর্শ আর সব থেকে খারাপ বিষয় হলো সেটা যেটা নতুন নতুন করে সৃষ্টি করা হয় আর কিছু করা হয় নতুন ভাবে আনা হয় এগুলো সবগুলো হলো বেদাৎ বেদা তিন দোলালা এবং প্রত্যেক ইনোভেশন প্রত্যেক বেদাত হলো এটা মিসগাইডেন্স এটা আর প্রত্যেকটা গুমরাহির ঠিকানা হবে জাহান নাম না কাজেই আমরা মূলত এবাদত করি স্ট্রাগল করি কষ্ট করি আল্লাহর নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য অনেক সময় আমরা নতুন নতুন নিয়ম কানুন নামাজের মধ্যে চালু করে দেই। আমরা রোজার মধ্যে চালু করে দেই আমরা হজের মধ্যে চালু করে দেই আমরা জাকাতের মধ্যে চালু করে দেই আমরা দোয়ার মধ্যে চালু করে দেয় মনে করি খাজা বাবার দরবারে গেলে ছেলে পেয়ে যাব। এটা আপনি করতে পারেন না কাজেই যেটা আল্লাহর রসুল দেখানী এই দোয়া এটা আপনি পড়বেন হলো তাকবির এ তাহারিমার পরে গিয়ে পড়বেন আগে না আপনি বললেন আল্লাহ দেখেন আমরা অনেক জিনিস কিন্তু এরপরে যে নিয়াদ যেটা এ সম্পর্কে কথা বলতে হবে আসলে যে আমরা অনেক জিনিস আছে আমরা সরাসরি কোরআন এবং হাদিস থেকে না শিখে অন্যভাবে শিখে আমরা কিছুটা বেদায়তের মধ্যে আছি এই বেদাত থেকে কিভাবে পরিশুদ্ধ হওয়া যায় সে সম্পর্কে আমাদের আলোচনা চলছে আমরা অবশ্যই পরিষ্কার করতে হবে মনের ধর তা না হলে चोख जबान करतेम मदानी चोख जीवे आप चोख जीवे शुद्ध पिछटी बांगल् चोख जीवे कुफल প্রতি সোমবার বুধবার ও শনিবার রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বাংলায়। ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলিং সলিউশন ও প্রবলেম হ্যাভন ওপশন ইউজ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 देखुन देख अर्धांगी ना तंगी प्रति रविवार रत साढ़े सात टाइप सम्प्रचार सकाल साढ़े नशे पीजी बांगल है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 शाहिद्ला खान मदन डरबुल्लाजफ्ल दायित স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ওয়েলকাম করছি এই কোরআন এর আলোচনায় আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন করি আমরা সুরাত শেষ করে ফেলছি এই আলোচনার মধ্যে দিয়ে আসলে আল্লাহর অ্যাভয়েড করবো নাত এবং এটা স্পেসিফিকলি হলো এটা এবাদতের মধ্যে আমরা কোনো অবস্থাতে কোনো কিছু বাড়াবো না কোনো কিছু কমাবো না যেভাবে ছিল আমরা সেভাবে এটাকে রাখবো এবং আমি এই প্রসঙ্গে বলছিলাম যে আমরা আমাদের জন্য করা উচিত হবে না বরং আপনি মনে মনে নিয়াদ করবেন কারণ ইন্টেনশন ইজ দা ম্যাটার অফ মাইন্ড আপনি মনে মনে নিয়াদ করবেন যে আমি ফজরের দূরে কাত সুনছি আল্লাহ আকবর এরপরে আপনি সবকিছু কন্টিনিউ করবেন আবার ঠিক দেখেন সালাতের ক্ষেত্রে আল্লাহ নবী যেমন বলেছেন যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো সেভাবে পড়ো হজের ক্ষেত্রে আল্লাহ আমার থেকে তোমাদের হজের জেনে নাও বুঝে নাও। আল্লাহর নবী হজ করতেছেন আর তিনি মক্কা আছেন মিনা আছেন মুজদালে আছেন যেখানে আছেন বলছেন খুজু আন্নি মানা আমি যেভাবে মানা আদায় করি হজ আমরা কে আদায় করি হুকুম হাকম আদায় করি সাল্লামের নিয়ম অনুযায়ী আপনাকে আমাকে করতে হবে আর যদি নিয়মের বাহিরে আমরা চলে যাই আর যদি নিয়মকে আমরা অ্যাভয়েড করে যদি মনে করি যে আমরা বেশি মুসল্লি হয়ে গেছি আমরা একটা নিজেদের মতো করে করি তাহলে সেটা আল্লাহ কবুল করবেন না এই জন্য দেখেন কত বেদাঁত চালু হয়েছে দেশে বেদাঁত চালু হয়েছে বাংলাদেশে বেদাঁত ভারতে এক ধরনের বেদাঁত আফ্রিকাতে গিয়ে দেখেছি ইজিপ্টে আরেক ধরনের বেদাঁত আরব দেশে বিভিন্ন জায়গাতে বেদাৎ বেদাৎ বেদাৎ বেদাৎ এবং খোরাফাতে সয়লাভ হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত এই বেদাঁত থেকে আমরা মুক্ত হতে না পারবো ততক্ষণ পর্যন্ত তো আমরা আসলে মুসলিম হতে পারলাম না তো লাভটা কি হলো সারা জীবন কষ্টও করলাম আবার নিজেদের দুনিয়া এবং আখেরাত দুটি বরবাদ হয়ে গেল কাজেই আমরা এক কাজ করি আমরা আমল যদি বেশি করতে না পারি একটু কম করি सही हिसेबे करी और कथा ना दुष्ट बल दे गोल भलोल सही तरिका जान करी सही तरिका ना कर ले रब आलमीन एटे कबुल करें ग्रहण करें और एक क्षेत्र मोस्ट इम्पोर्टेंट जिन हलोन्नत के फलो करब बेदात के अवयड करब कारण बेदात के अल्लाह नबीर भाषा যারা বেঁচে থাকবে দেখতে পারবে তখন আল্লাহ নবী বলা হয়েছেন ইয়ারসুল আল্লাহ তাহলে আমরা কি করবো এই সময় বিপদ মুসিবতের সময় তোমরা লোকেরা মানুষেরা কেয়ামত পর্যন্ত হেদায়াত রাখো আলাই কুম্ভে সুন্নতি তোমরা আমার সুন্নত কে আঁকড়ে ধরবে আর আমার কোন জিনিসকে লুজ না করার জন্য না হারানোর জন্য আমরা দিয়ে কামরায় ধরি আমরা একেবারে দাঁত দিয়ে আমরা ধরলাম আল্লাহ নবী বলছেন যে তোমাদের এই ভিতরের দাঁত দিয়ে তোমরা এটাকে কামড়িয়ে আটকে ধরে রাখো স্ট্রং হোল্ড ইট ভেরি ফাস্ট মজবুত করে এটা এবং রাশিদিনের সুন্নত কে তোমরা দাঁত দিয়ে তোমরা আটকায় ধরে রাখবে কামড়িয়ে ধরে পড়ে থাকবে হোল্ড ইট উইথ ইউ টিস হোল্ড ইট ভেরি ভেরি স্ট্রং এটা খুব মজবুত করে তোমরা এটাকে ধরে নিয়ে পড়ে থাকবে তাহলে তোমরা পদ ভ্রষ্ট হবে না ঠিক একই ভাবে তোমাদেরকে জিজ্ঞেস করবেন যে আমি আমার দায়িত্ব কে পালন করেছি কিনা তোমরা বলো আমি কি আমার দায়িত্ব পালন করেছি তখন সব লোকেরা যারা আরাফাতের ময়দানে ছিল আপনি কোনো কিছু বাদ রেখে যান নেই আল্লাহ নবী জিজ্ঞেস করলেন আর সাহাব আজমাইন তারা সবাই সমস্যারে বলল যে হ্যাঁ আপনি আপনার দায়িত্ব পালন করেছেন একটা মানুষও নাই নাই পালন করেছেন আর সাথে সাথে তিনি কথা বলে গিয়েছেন তার আমি তোমাদের জন্য দুটো জিনিসকে রেখে গেলাম দুই জিনিস টু থিংস কিতাবো আল্লাহর আর একটা হলো আলহ্লামের সুন্নত লেন্লু তোমরা পদ ভ্রষ্ট হবে না মিসগাইডেড হবে না মা ইন যদি এই দুটো জিনিসকে তোমরা ধরে থাকো হোল্ড করে থাকো फलो चलो तुम चलो ना। देखें नाजात निर्भर कर फलो करपल अपनी मन करें एक ग्लॉस जो परिपूर्ण था এই গ্লাসের মধ্যে যদি আপনি আরো পানি ঢুকাতে চান বা অন্য কোন জিনিস ঢুকাতে চান তাহলে কিছু পানি কিন্তু বের হয়ে যাবে। এখানে কিছু খালি হবে। এজন্য দেখেন ইসলামটা হলো এরকম একটা পরিপূর্ণ গ্লাসের মতো যেখানে দিয়ে গ্লাসটা পরিপূর্ণ। যদি কোনো বেদাঁতকে আপনি ঢুকাতে চান তাহলে একটা সুন্নতকে এখান থেকে বের করে দিতে হবে সুন্নতকে বের না করলে বেদাঁতকে ঢোকাতে পারবেন না এজন্য জন্য শরীয়তের মধ্যে যেখানে বেদাৎ ঢোকে সেখান থেকে সুন্নাত দূরে চলে যায় ঢুকানো যায় না ঠিক আপনি বেদাঁতকে কোথায় ঢুকাবেন ঢুকানোর তো জায়গাই নাই আমরা যেন সবসময় মনে রাখি আমরা এটা না মনে করি যে ইমাম সাহেব কি বলল হুজুর সাহেব কি বলল আমার পির সাহেব কি বলল। আমার অমুক কি বলল, তমুক কি বলল সব থেকে আপনি খেয়াল রাখবেন আমার আল্লাহ কি বলল। আমার রসুল কি বলল। আমি পির সাহেবকে মানি হুজুর কোরআন মূলত আমরা কিন্তু আমাদেরকে আল্লাহ বলেছেন আল্লাহর কোরআন এবং হাদিসকে কে মানার জন্য কোন মানুষকে আমরা মানবো না আমরা মানবো হলো আল্লাহকে এবং আল্লাহর রসুলকে হ্যাঁ আমাদের উস্তাদদের কাছে গিয়ে তাদের হেল্প আমরা নিব এবং তাদের থেকে আমরা শিখবো কিন্তু যদি মিস্টেক হয় উইথ রেসপেক্ট সম্মানের সঙ্গে আমরা সেটাকে মানবো না কাজেই আমরা দুনিয়াতে সবসময় সুন্নত কে মানবো এবং বেদায়তকে অ্যাভয়েড করবো এরপরে আল্লাহ সুহায় সুরানুর নূরকে এভাবে শেষ করছেন আপনার মালিক কে আল্লাহ আমার মালিক কে আল্লাহ এই আল্লাহ নবী কে পাঠিয়েছেন রসুল কে পাঠিয়েছেন আর তার সন্ন্যত কে মানার জন্য বলেছেন আমরা যদি মানি দুনিয়াতে আমরা শান্তি পাবো আখেরাতে আমরা মুক্তি পাবো যদি না মানি আমরা আর আর দুনিয়াতে আমরা যা কিছু করি না কেন এসে সম্পর্কে আল্লাহ রাখেন খবর আল্লাহ জানেন সবকিছু সম্মানিত ভাই বোনেরা তাহলে আসুন লেটমি সামারাইজ আমাদের মূল কথা হলো যে পৃথিবীতে যে এবাদাত যা কিছু আমরা করব আল্লাহর নবীকে ফলো করে করব। আল্লাহর নবীর করব। করব। এবং আমরা যেন আমাদের ভিতরে আমাদের শরীরে আমাদের অ্যাকশনের মধ্যে কোনো অবস্থাতে যেন আসতে না পারে এর মধ্যে দিয়ে আমরা আমাদের সৌরাতের যে আলোচনা এই আলোচনা শেষ করছি আয়াতুল আহকামের এবং নূর শেষ করার পরে ইন আল্লাহ আমরা যে যেখানে আছি পৃথিবীর যে যে দেশেই বসবাস করি না কেন আল্লাহ তহ যেন আপনাদের সুখে শান্তিতে রাখেন ভালো রাখেন আসসালাম আলাইকুম Oh Oh Oh সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়ন ব্যাংক আটচল্লিশ বার্মিংহাম बारे इमेल कर আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন বিশ টিভি বাংলা